সালামক রহমাত রসুল সম্মানী দর্শকবৃন্দ আমরা আলোচনা করেছিলাম ইমাম আবু জাহর তর হাবির রহমিত আখিদার বর্ণনা এই কিতাবটির একটি অংশ নিয়ে যেখানে তিনি বলছিলেন ওয়ান আমরা বলি আমরা ইমান আনি এটা বলে থাকি যে আল্লাহ তাল্লাহ ইব্রাহিম আলহাসালামকে খালিল হিসেবে গ্রহণ করেছেন কালিম হিসাবে গ্রহণ করেছেন আমরা এটা ইমান সাথে বলি বিশ্বাস করি এবং আমরা সেটা গ্রহণ করে নেই যে এটাই ছিল এটা অবশ্যই ঘটেছিল। এখানে কয়েকটি জিনিস তিনি নমুনা হিসাবে উল্লেখ করেছেন একটি হচ্ছে ইব্রাহিম আলাহ সাল্লাতসাল্লাম তিনি খালিল ছিলেন খালিল শব্দ অর্থ হচ্ছে অন্তরঙ্গ বন্ধু যে বন্ধুর যে বন্ধুর ভালোবাসা অন্তরের অন্দে রন্দরে প্রবেশ করে তাকে বলা হয় খালিল আল্লাহ তা ইব্রাহিম আল্লাহ সালাতামকে খালিল হিসেবে গ্রহণ করেছেন কোরআনে করিম আল্লাহ তাহা বলেছেন ওখদ ইব্রাহিম ইব্রাহিম খালিলা অর্থাৎ আল্লাহ তালা ইব্রাহিম হিসেবে নিয়েছেন এটা তার দয়ার তারিম আল্লাহাম যেহেতু আল্লাহ তালা সমস্ত পরীক্ষায় পাশ করেছেন আল্লাহ তালা যত পরীক্ষা তাকে করেছেন সমস্ত পরীক্ষায় পাশ করার পর আল্লাহ ইমামা যেহেতু তুমি সব পরীক্ষায় পাশ করলে তোমাকে আমি ইমাম হিসেবে সমস্ত মানুষের জন্য কেয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবাই ইব্রাহিম আলাহ সালাতামের দিকে নিজেকে সম্পর্ক সম্পর্কযুক্ত করতে আনন্দ করে এবং গর্ভবুত করে কারণ তিনি সমস্ত মানুষের ইমাম এবং গ্রহণযোগ্য ব্যক্তিত্ব এই ব্যক্তিকে আল্লাহ তালা খালির হিসেবে গ্রহণ করেছেন এই জন্য তিনি যেহেতু আল্লাহকে ভালোবেসেন আল্লাহ তাকে ভালোবাসছেন অনুরুপ মহাম্মদ রসুল্লাহ সাল্লাহাম তাকে আল্লাহ তালা খালির হিসাবে গ্রহণ করেছেন হাদিস এস রসুল্লাহ সাল্লাম বলেছেন তাকি খালিলেন আল্লাহ তালা আমাকে খালির হিসাবে গ্রহণ করেছেন কামর তাক ইব্রাহিম খালিলেন যেমনি ভাবে তিনি ইব্রাহিমকে খালির হিসাবে গ্রহণ করেছেন সুতরাং এই দুজনেই আল্লাহর খালিল অর্থাৎ ইব্রাহিম আলহ সালাম এবং মোহাম্মদ সাল আলাম তাদেরকে আল্লাহ তুইজনকে আল্লাহ তালা খালিদ হিসেবে গ্রহণ করেছেন এর বাইরে এখানে বলছেন ওয়াকাল্লাম মুসা তকলিমা আর আল্লাহ তাল মু আল্লাহলামকে মুসা আল্লাহলামকে কথা বলার জন্য পছন্দ করেছেন এবং তার সাথে কথা বলেছেন কথা বলার মতো স্পষ্টভাবে বর্ণনা এসেছে এবং কোরআনে করিম আল্লাহ তার উল্লেখ করেছেন ওয়াকাল্লামাহ রব্বাহু ওাহ রব্বাহু আমাদের ওয়াদা মোতাবেক সময় মোতাবেক জায়গা মোতাবেক যখন মুসা আসলো আমরা তার সাথে এবং তার রব সাথে কথা বললেন অর্থাৎ যখন মুসা আল্লাহ সালাতাম তুর পাহাড়ায় গেলেন সেখানে আল্লাহর সাথে তিনি কথা সেখানে আল্লাহর সাথে তিনি কথা বললেন সেই কথা আল্লাহ তালা কেউ বলেনি আল্লাহ আল্লাহতালা নিজেই একথা মুসা আলহি সালাতাম সাথে বলেছেন এবং এটা মুসা আল্লাহি সালাতামের জন্য একটি আলাদা বৈশিষ্ট্য ছিল তাহলে আমরা বিশ্বাস করি যে আল্লাহ তালা এই নবী রাসুলগণ প্রত্যেকেই কোন না কোন বিশে বৈশিষ্ট্যের দ্বারা বিশেষত ছিলেন বিশেষ ছিলেন এবং তাদের মর্যাদা ছিল এই বিশেষ বিশেষ মর্যাদার বিষয়গুলো আমরা এখন আলোচনা করব। যা আল্লাহ তালা যোগাযোগে সমস্ত রসুল পাঠিয়েছেন তাদের মধ্যে কাউকে কোনোভাবে কাউকে ব্যাপক অর্থে অথবা কাউকে কোনো কোনো বিশেষ অর্থে শ্রেষ্ঠত্ব দিয়েছেন কোরআন কারিমা আল্লাহ তালা বলছেন আমরা একজনের অন্য জনকে মিন হুমান কাল্লাম তাদের মধ্যে শ্রেষ্ঠত্বের একটা ধরন দেখিয়েছেন আল্লাহ তারা যে মিন তাদেরকে কাউকে আল্লাহ কথা বলেছেন তাদের সাথে ওরাফা আবাদ কাউকে কাউকে তাদের কাউকে আল্লাহ তাআলা কম পদমর্যাদায় মর্যাদার দিক থেকে অনেক উপরে উন্নীত করেছেন সূরা বাকারা 13255 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ওয়ালাকাদ ফাদালনা বা'দা নাবিঈনা আলা বাদিন ওয়া আতাইনা দাউদ যাবুরা ও বিশ্বের আমরা ফজিলত দিয়েছি শ্রেষ্ঠত্ব দিয়েছি এক নবীর উপরে আমি সমস্ত নবীদের উপরে ছয়টি বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেছি অতি তু জওয়া মাল কালাম আমাকে স্বল্প বাক্য অর্থ ব্যাপক অর্থ ভাষ্য আমাকে রসুল্লাহ অর্থ অনেক ব্যাপক যেমন আল খারাজু বিদ্যমান আল গরম এগুলো রসুল্লাহ সাল্লাম হাদিস ছোট ছোট বাক্য কিন্তু এর দ্বারা অর্থ অনেক ব্যাপক এবং এ দ্বারা অসরিয়তের অনেক মাস আলা বের হয়েছে এটা রসুল্লাহ সাল্লা একটি শ্রেষ্ঠত্ব অনুরূপ রসুল্লাহ সাল্লা দ্বিতীয় যে শ্রেষ্ঠত্ব কথা বলছেন সেটা হচ্ছে ও নসির তুবের রবি এবং আমার ভয়ে ভয়ের মাধ্যমে আমাকে জয়ের সুসংবাদ জানানো হয়েছে অর্থাৎ কথা যখনই শুনেছে তার সময় কাফের মুসের কা তখনই তারা ভয়ে এমনিতেই ভীত হয়ে তারা পরাজিত হয়েছে ইহাদি সে অন্য সব দেশ তাঁর অন্য যে সমস্ত গুণাগুণ রয়েছে তার মধ্যে একটি হচ্ছে বিশেষ গুণাগুণ ও অহল্যায় এবং আমার জন্য গনিমত গণিমতের মাল হালাল করা হয়েছে অর্থাৎ যুদ্ধ লব্ধ সম্পত্তি হালাল করা হয়েছে ও আরদু গুন্টি হচ্ছে যে ওই জয়াল আর্দু মসজিদিয়াল আমার জন্য জমিনকে মসজিদ হিসেবে ঘোষণা করা হয়েছে যেখানে ইচ্ছে সেখানে সালা তাদের করতে পারবে পবিত্র হলেই আর তহৌরান এবং জমিনকে করা হয়েছে পবিত্রকারী অর্থাৎ মাটি দিয়ে তাই করার এই বৈশিষ্ট্য শুধুমাত্র এই উম্মতের জন্য অন্য উম্মতের মধ্যে তা ছিল না তারপরে ষষ্ঠ যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে উরসিল তুইল খালকে কাহ ফাতেন পঞ্চম যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে যে পঞ্চম যে বৈশিষ্ট্য হচ্ছে যে আমাকে সমস্ত মানুষের কাছে প্রেরণ করা হয়েছে আমাকে সমস্ত মানুষের কাছে প্রেরণ করা হয়েছে আল্লাহ সমস্ত জীবের কাছে মানুষ এবং জিনিস সৃষ্টি জীবের কাছে প্রেরণ করা হয়েছে অর্থাৎ আল্লাহ তাল কোরআন কালিমজীবা বলেছেন ষষ্ঠ যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে বকুতিমা বি আমার দ্বারা নবীদের সিলসিলাকে বন্ধ করা হয়েছে নবীদের সিলসিলাকে বন্ধ করা হয়েছে রসুল্লাহাম এখানে যে বলেছেন ফুদ্দুল আল আলবা নবীদের উপরে শ্রেষ্ঠত্ব আমাকে দেয়া হয়েছে যারা প্রমাণিত হয় যে নবীরা একে উপরে শ্রেষ্ঠত্ব পেতে পারেন এবং এক একজন নবী এক এক দিক থেকে শ্রেষ্ঠ ছিলেন যেমন মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লা সর্বদিক থেকে শ্রেষ্ঠ ছিলেন এর বাইরে ইব্রাহিম আলাহ সালাতুসলাম তিনি আল্লাহর খরিল হওয়ার কারণে শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন মুসা আল্হ সালু আসসালাম আল্লাহর কলিম হওয়ার কারণে শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন এভাবে আল্লাহ তুলে যোগে বিভিন্ন নবীকে বিভিন্ন রকম বৈশিষ্ট্য দিয়ে একজন উপর অন্য শ্রেষ্ঠত্ব দিয়েছেন এছাড়া বোঝা যাচ্ছে যে নবীগণ একে উপরে শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন তোর মধ্যে সবচেয়ে বড় শ্রেষ্ঠ অধিকারী ছিলেন আমাদের নবী মাহমুদাহ সাল্লাহ সাল্লাম আল্লাহ তালা তাকে যে সমস্ত বিশেষ বৈশিষ্ট্য অধিকারী করেছেন তর আমরা কয়েকটি উল্লেখ করব বিশেষ করে হাঁসরের দিন সর্বপ্রথম যে সুপারিশ অনুষ্ঠিত হবে সেই সুপারিশের জন্য আল্লাহ তালা মাহমুদ রসল্লা সাল্লাকে মনোনীত করেছেন তিনি প্রথম বড় সুপারিশটি করবেন যে সুপারিশের কথা আমরা সবসময় জেনে থাকি যখন সমস্ত মানুষ হাঁসরের মাঠে থাকবে এবং মানুষের কষ্ট হতে থাকবে এক ঘরমাক্ত একজন প্রত্যেক মানুষের ঘরমাক্ত হতে থাকবে কারো পা পর্যন্ত কারণ আগ পর্যন্ত আমল আমল যত যতটুকু ততটুকু সে ঘরমাক্ত হতে থাকবে এমত অবস্থা সবাই চাইবে যে কীভাবে এই অবস্থা থেকে মুক্তি पे सबा आदम अल सलमित नू अल्सलम इब्राहिम अलिस्सलमूसा ईशा समस्त नबी जापारिशारिश करते समर्थ होना सूपारिश करा तक महम्मद्लम से नबी महम्मद रसुल्लाम अर्जन कर समस्त नबी देर मध्य सुपारिश्रेष्टत रही है अनुरूप भावनी सर्वोत्म जान दरजा जाब রসুল্লা সাল্লা বলেছেন আতি বাবল জান্ন আমি জান্নাতের দরজায় যাবো কিয়মতিন এবং খোলার জন্য বলব ফাইয়া কুল খায় তখন জান্নাতের যে পাহাড়দার বলবে আপনি কে আমি বলবো মৃত্যু দেওয়া হয়েছে আপনার আগে কারোর জন্য আমি সেটা খুলব না সহিমস্তা বর্ণিত হয়েছে অনুরূপ ভাবে রসুল্লাহ বলেছেন আনা আমি আই তাবান আমি কেয়ামতের দিন বেশি অনুসারী হব নবীদের মধ্যে থেকে অর্থাৎ আমার অনুসারী অনেক বেশি হবে সবচেয়ে বেশি হবে অন্য হাদিসে রসুল্লাহ সাল্লাম বলেছেন আনা সৈয়দ উব আদম ইউমুল কিয়মা ওউল ময়ু শক আনহুল কবর ও সাহাফিন মুসাফাইন আমি সমস্ত বনি আদমের সর্দার হবো কিয়ামতের দিন এবং প্রথম কবর যার মুক্ত হবে আমি সেই ব্যক্তি হব হবোবাল উ প্রথম সুপারিশকারী হবো উল মুসাফাইন প্রথম সুপারিশ যার গ্রহণ করা হবে সেই ব্যক্তিটি হব আমি অন্য হাদিসের রসুল্লাহাম বলেছেন আকসারুল আমি তাবান আমি সমস্ত নবীদের মধ্যে সবচেয়ে বেশি অনুসারীর অধিকারী হব অর্থাৎ আমার অনুসারী সবচেয়ে বেশি হবে এরপর তিনি বলেছেন যত হয়েছে সত্য হিসাবে গ্রহণ করা হয়েছে উমাতি ই রাজ ওয়াহেদ নবীদের মধ্যে এমনও আছে যাকে তার উমতের মধ্যে কেবলমাত্র একজনে সত্য বলে গ্রহণ করেছে অন্য হাদিস্লাম বলেছেন আনা আমি আদমি আদমের। সমস্ত মানুষের মধ্যে বুনিয়াদ সমস্ত বুনিয়া সবাই বিষয়টি আমি অহংকার করেছি না কারণ অহংকার আল্লাহর ভূষণ যাতে করে আমরা তার শ্রেষ্ঠত্ব সম্পর্কে জানতে পারি এবং আল্লাহতালার সুক্রিয়া আদায় করতে পারি সেই জন্য অন্য আয়তে আল্লাহ তালা কোরআনকারী বলেছেন বলুন আল্লাহ খুশি হও এই দয়াতে সেটা তিনি উত্তম হুয়াখায় এই খুশি হওয়া অবশ্যই উত্তম দুনিয়ার সমস্ত সম্পদ থেকে অর্থাৎ রসল্লা সাল্লা পেয়ে দিন ইসলামকে কেপে আল্লাহ তালার ইহিস পেয়ে আমরা যে খুশি হব সেই খুশির কোন তুলনা হয় না সেদারে বুঝা যাচ্ছে যে রসুল্লাহ সমস্ত নবীর থেকে বিভিন্ন বিষয়ে অর্জন করেছেন নবীকে আল্লাহ তালা নবীর মহাম্মালকে আল্লাহ তালা সমস্ত নবী রাসুল উপরে শ্রেষ্ঠত্ব দিয়েছেন এখানে একটি বিষয়ের বিশেষভাবে পরিধানযোগ্যতা হচ্ছে রসুল্লাহাম একটি হাদিস আছে তাতে তিনি বলেছেন এর দ্বারা অন্য বর্ণায় তুফাদুল বাহ আল্লাহ নবীদের মধ্যে তোমরা পরস্পরের প্রতি মর্যাদা শ্রেষ্ঠত্ব দিতে যেও না অন্য বর্ণায়ার সেরসুল্লা সাল্লাম বলেছেন লা তুখাই আলা মুসা আমাকে তোমরা মুসার উপরে প্রাধান্য দিও না অন্য রসুল্লাহ সাল্লাহাম বলেছেন কেউ যেন এটা না বলে যে আমি ইউনুসিব আমি ইউসিবী মাত্রার চৌতম অর্থাৎ রসুল্লাহ সাল্লাম ইউনসি মাত্রার চেয়ে উত্তম এটা যেন কেউ না বলে তাহলে বোঝা গেল কেন তিনি অন্য এমনিতে আমরা দেখতে পাচ্ছি মোহাম্মদ রসুল্লাহাম তিনি সমস্ত নবীরদের উপর শ্রেষ্ঠ কিন্তু তারপরেও এখানে দেখা যাচ্ছে রসুল্লাহ আসলাম নিষেধ করেছেন যে তাকে যেন শ্রেষ্ঠত্ব দেয়া না হয় তাহলে কেন সেটা বললেন আসলে রসুল্লাহাম যেটা চেয়েছেন সেটা হচ্ছে যে আমি শ্রেষ্ঠ ঠিক আছে কিন্তু তাই বলে তোমরা আমাকে শ্রেষ্ঠত্ব দিতে গিয়ে অন্য নবী রাসুলদের মর্যাদা কমিয়ে বলবে এবং তাদেরকে হেয়া মনে করবে সেটা তোমরা করবে না বরং রসুল্লাহ সেটা বলেছেন তাওয়াদান আমাকে এবং এদের মধ্যে তোমরা বড় ধরনের বাধা তৈরি করোনা বা কাউকে গ্রহণ করে কাউকে গ্রহণ করবা না সেটা বলো না বরং প্রত্যেককেই তোমরা সম্মানিত করবে প্রত্যেকের সম্মানই তোমরা রক্ষা করবে প্রত্যেকের যে প্রত্যেককে মনে করবে যে আল্লাহ নবী এবং রাসুল ইমানের ক্ষেত্রে কোন তারতম্য করবে না বরং তারতম্য না করে তাদের প্রত্যেকের উপর তোমরা দরুদ সালাম পেশ করবে এবং তেমনিভাবে তোমরা কখনো বলবে না যে অমুক নবীর এই দোষ ছিল বা দোষ দুটি বলে তাদেরকে অপমানিত করবে না বা তাদের অপমান হয় এমন কথা তোমরা বলবে না এই বিষয়টি নিষেধ করার জন্য আমাকে তোমরা কখনো অন্যদের উপরে অপশান দিও না আমাকে তোমরা ইউনি অপশন দিও না কেন বলছেন ইউনিটের মাত্তা স্পেশালি কেন বললেন ইউনুসআসাল্লাসলামের কথা কারণ কোরআন কালিমে আল্লাহ তার ঘটনা উল্লেখ করেছেন যে ইউনুসআসালামকে আল্লাহ তালা মাসের পেটে দিয়েছেন জেলখানায় মাসের পেটে জেলখানায় দিয়েছিলেন তার কর্মকাণ্ডের কারণে মানুষের হয়তো মনে হইতে পারে আল্লাহ এই জিনিসটা যেন কারো কোন উন্মতের মাথায় না আসে এই জন্য আল্লাহ আল্লাহ রসুল্লাহলাম ঘোষণা করলেন যে ইউনুসিফের মাত্রার থেকে আমাকে তোমরা শ্রেষ্ঠত্ব দিও না বরং তারা প্রত্যেকে আমরা নবী নবী আমরা হচ্ছে ইকাত আমরা আল্লাতি ভাই অর্থাৎ বই মাত্রীয় ভাই সেই হিসাবে পরস্পর প্রতি সম্মান বোধ যেনত আমার প্রত্যেকটি লোকের মাঝে থাকে যে নবীদের যেন কোন রকম কোনো কাজ যেন আমরা না করি ইনশাল্লাহ আমরা নবীদের আরো যে সমস্ত গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য রয়েছে এবং নবীদের যে সমস্ত বিশেষ করে তারা যে মাসুম তারা যে নিরাপরাধ এ বিষয়ে আরো আলোচনা করো পরবর্তী আল্লাহ আমাদের তোফেদান করুন আসসালামুকুমকাত